যখন সেখানে সামনে পড়ে গেছেন হনুমান রাবণের সামনে রাবণ দেখে অবাক এতদিন শুনেছিল রাবণ প্রথমেই একবার রেগে গিয়ে যায় তুই কে হনুমানজি বলছেন আমি একে কি পরিচয় দেবো এ কি পরিচয় দেবো সীতা দেবী কানে কানে এসে ছোট্ট রূপে শুক্র হয় বলে দিন বল না রামের দাস এই পরিচয় দে তো যা পরিচয় তাই দে হনুমানজি তখন পরিচয় দিলেন আমি রামের দাস তখন রাবণ হো হো করে হাসতে আরাম বললাম কি তুই দাস তোর এত ক্ষমতা এত পাওয়ার আমি দেখে মনে করলাম তুই বোধহয় অনেক কোন বিরাট কোনো জায়গা কার নরেশ রাজা হবি রাজা এত পাওয়ারফুল তুই তুই এখন দাস বেরিয়ে পড়লো তোর পরিচয়টা হা হা করে হাসছেন রাবণ তখন হনুমানজি কি করলেন হনুমান বললে হ্যাঁ আমি দাস কিন্তু জেনে রাখো কার দাস রামের দাস পরাম তার দাস আর তুই তো কামিনী কাঞ্চন করছিস আমি তো একমাত্র রামের দাস এইভাবে বলে তার সিংহাসনের উপরে ল্যাস দিয়ে বানিয়ে বানিয়ে তার সিংহাসন নিচে রইলো হনুমান বলছে আমি সবার উপরে আমি রাম দাস আমার উপরে কে যাবে ঠিকই रामदास क्यों पर ठीक है समस्त घटना सब खबर तुम्हुल युद्ध हो रण नाश हलो कुंभकर्ण नाश हलो रवण ऐले गल अनेलो रामजी एक दस टा माथा चले गल आस्ते आस्ते रावण रवण কে ভগবান উদ্ধার করলেন করে আমি আর বিস্তৃত বলব না অনেক ঘটনা আছে সমস্ত কিছু সামন্ত নিয়ে এবার এবার বিভীষণ যাকে রামণ লাথি মেরেছিল বক্ষে তাকে বোঝাতে গেছিল সে এক বক্ষে লাথি মেরে ছিটকে ফেলে দিয়েছিল ভাইকে এরকম অপমান করেছিল বিভীষণ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন ভাইকে বুঝিয়েছিলেন দাদাকে তিনি কোনোরকম শত্রুতা করতে চাননি দাদাকে বোঝাতে চেয়েছিলেন ইনি কে আগে জানুন এর সঙ্গে আপনি এরকম করলে কোন রকম পার পাবেন না রাবণ তাকে লাথি মেরে দূর করে দিয়েছিলেন তখন সে কি করে মনের দুঃখে শ্রী রামজিৎ স্মরণাপন্ন হয়েছিলেন তার রাজ্য রাজধানীর কোনো ইচ্ছা নাই বসবার কিন্তু স্বাভাবিকভাবে সব রাক্ষস্কুল চলে গেল বিভীষণ রাক্ষস্কুলে জন্ম নিল বিভীষণ রাক্ষস্কুলে শিরোমণি হয়ে গেলেন তিনি ভগবত ভক্ত কাজে রাক্ষস কুলেতে বিভীষণের মতো এত বড় আর কেউ নেই আমরা দৈত্য কুলেতে প্রহ্লাদ মহারাজ বলি মহারাজের মতো কেউ নেই কাজে হলো কি যেতে কুলেই জন্মগ্রহণ করুন যার ভগবৎ ভক্তি থাকে তারই মহিমা হয় অন্য কাউর মহিমা আমরা কি বলব কিসে মহিমা হয় সেখানে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে রামজি কি করলেন সেই পুষ্পরথে আহরণ করলেন স্বর্গ থেকে এসেছিল ইন্দ্র পাঠিদি সেই পুষ্পরথে আহরণ করে সেই পুষ্পরথের ক্যাপাসিটি ইচ্ছা অনুযায়ী বাড়ে বললেন এত সৈন্য সমন্ত রথে হয়ে গেল হয়ে গেল বেলে ভগবানের ইচ্ছা এটা ওটা বিভূ বস্তু যেমন কবি কর্ণপুর তার গ্রন্থেতে বর্ণনা করেছেন যে আশ্চর্য ব্যাপার গম্ভীরা মন্দির এত ছোট জায়গা গম্ভীরা মন্দিরে গৌরাঙ্গ সেখানে রয়েছেন আর লক্ষ লক্ষ সব লোকেছে এসে কি করে গম্ভীরা মন্দিরে জায়গা হচ্ছে এই প্রসঙ্গ লিখেছিলেন কবি কর্ণপুর আশ্চর্য আর সেখানে ব্যাখ্যা করেছেন বিভু বস্তু কোনো লোকের সঙ্গে কোনো ধাক কোনো চাপা চাপিও হচ্ছে না মারামারিও হচ্ছে না সবাই দর্শন দেবতা থেকে আরম্ভ করে গন্ধর্ব কি্নর সমস্ত ব্যক্তিরা গোপন বেশে এসে সিসি। গৌরচন্দ্রকে দর্শন করে যাচ্ছেন জয় হো গৌর হরি রক্ষা করো দর্শন দাও বলে চিৎকার করছেন বাইরে তখন তিনি দরজা খুলে গিয়ে দর্শন দিচ্ছেন তাদেরকে কৃপা করে সর্বো সাহেব মজা করে বলছেন যাও এই লোকগুলোকে কে শিখিয়েছে আমরা শিখিয়ে এনেছি কে বলছে ওই যে গৌরচন্দ্র কৃপা করো গৌর চৈতন্য চন্দ্র কৃপা করো দয়ার সাগর এই যে বাইরে যে চিৎকার করছে লক্ষ লক্ষ লোক এদেরকে আমি শিখিয়েছি আমরা শিখেছি হ্যাঁ আর তুমি সূর্য উদয় হয়ে সূর্য উদয় হওয়ার পরেতে তারপরে যদি লুকাতে চাইতে কি হয় তুমি উদয় হয়েছো। হ্যাঁ স্বরূপ প্রথা তখন মজা করে বলছেন যাও এইসব লোকগুলো যে বলছে গৌরচন্দ্র জয় হো এদের সব মুখ এদের যে মুখগুলো তুমি হাত দিয়ে ডাকো কে যাও এইভাবে মজা করছে মজা সম্বন্ধ সুন্দরভাবে সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে লঙ্কা জয় করে তিনি ফিরলেন যে দিনে তিনি লঙ্কা আক্রমণ করতে গেছিলেন লঙ্কা জয় করার জন্য অভিযান করেছিলেন সেটাকে বলা হয় কি বিজয়া দশমী সেই সেই দিন তিনি গেছিলেন অনেক জড় লোক অনেক নোংরা ব্যাখ্যা করেন সমস্ত কিছু এইসব অনেক বেকার এসব জানেন না তারা তালে সেই দিন বিজয় করেছিলেন আর যেদিন আমরা দীপাবলি বলি সেই দিন রামচন্দ্র ফিরেছিলেন অযোধ্যা তিনি অযোধ্যাতে ফেরার পর অযোধ্যার অযোধ্যায় ফেরার পরে জায়গা ফেরার পর অযোধ্যায় যে আনন্দের প্লাবন হয়েছিল সেসব কথা বলবার নয় সমস্ত ঘরে ঘরে আনন্দের উল্লাস সমস্ত জায়গায় ঘরে ঘরে দ্বীপ জ্বলছে সমস্ত রাস্তাঘাট যেভাবে চন্দন আদি দিয়ে সিক্ত করা হয়েছিল সেই সব বর্ণনা শ্রী শ্রীরামায়ণ শ্রীরামায়ণের মধ্যে এই সব বর্ণনা আছে এইসব অধিক আলোচনা আমি করতে পারছি যে প্রসঙ্গ আলোচনা করলে আপনারা অল্পের উপরে অনেক কথা বুঝতে পারবেন এবং আনন্দ পাবেন ভগবানের এই অপ্রাকৃত লীলা সেই প্রসঙ্গগুলোই আমি বলছি যখন তিনি ফিরে এলেন তখন জনকপুরীতে একবার যাওয়া উচিত জনকরাজ খুব চিন্তিত জনকপুরীতে যাওয়ার সময় যখন রামজি প্রস্তুত হচ্ছেন জনকপুরীতে যাবেন তখন হনুমন্তলাল এবং তার যে সব যারা সুগরিবাদী যত সৈন্যবাহিনী যুদ্ধ করেছিল তারা ভগবানকে বলছেন আমরাও যাব জনকপুরি আমরা দেখব নানি আমরা আমরা সেখানে যাব সেখানে দেখব নানিহাল বলছে হিন্দিতে বলেন না নিহাল আমরা দেখবো সেখানে রামজি বলছেন না তোমাদের গিয়ে কাজ নেই ওখানে গিয়ে যা কারখানা করবে। লোকে হাসবে কা আমরা কিছু করব না দয়া করে নিয়ে চলুন আমাদের রামজি কিছু কোথায় গিয়ে কি করবে ওটা বাড়ি হাসবে সবাই নেওয়া হবে না তখন সবাই মিলে গিয়ে কি করলেন আমাদের এই যে ব্রহ্মার অবতার যিনি হয়েছেন কে জাম্বুবান জাম্বুবানজীর চরণে গিয়ে বললেন যে আমি প্রভুর কাছে আমরা বলছি আমরাও জনকপুরি যাব। তিনি নিতে চাইছেন না আপনাকে প্রভু খুব মান্যতা করে দেন আপনার কথা অমান্য করে আপনি যদি দয়া করে বলেন ভালো হয় জম্মুবানি বলে ঠিক আছে সবাই যাওয়ার ব্যবস্থা আমি করবো যাও রামজিকে আমি বলব রামজীর সঙ্গে দয়া করে বলে প্রভু বলছি বলুন বলছে জাম্মুবানকে প্রচন্ড সম্মান করতেন কেন জাম্মুবান তো ব্রহ্মারবতার বলুন কি বলছি একটা অনুরোধ ছিল বা অনুরোধ না আদেশ বলুন বল এই সমস্ত আপনারই সব পরিকর এরা এরা একটুখানি দেখতে চাইছে বলছে একটুখানি যাবে এরা কোথায় বল জনকপুর একটু যাবে আপনার সঙ্গে এদের কি অসুবিধা আছে ওর ও ওর স্বাভাবতী চঞ্চল কোথায় কী করবে সব হাসবে লোকে না না কোনো কিছু এরা করবে না আমি এদের ট্রেনিং দিয়ে দেবো জম্মুবাহিনজি বলেন দায়িত্ব আমার আমি সবাইকে ট্রেনিং দিয়ে দেব। জম্মুবাহিনজি বললেন সব মানুর কুলকে আমি ঠিক যা যা করবো তোমরা তাই তাই করবে একটু যেন এদিক ওদিক না হয় এইভাবে শিখিয়ে দিলেন বানরকুল ওড়াকিয়া বুদ্ধি আছে সেরকম কি করতে কি করে সেখানে ওরা গেছেন গিয়ে বা সমস্ত বা যে জনকপুরীর যে প্রসাদ এখনো পর্যন্ত জনকপুরীতে বিখ্যাত তাদের যে যেরকম রান্না আর যেভাবে সেবা করা অতিথিকে এখনো আদর্শ সেখানে সবাই লাইন দিয়ে বসেছেন বানর কুলকে এক পুরো লাইন দিয়ে বসানো হয়েছে জম্মুবাঞ্জি ইশারা করছেন কোন রকম উল্টো পাল্টা করবে না তোমরা যে না না আপনি যা করবেন তাই করবো আমরা কোনো চিন্তার কিছু নেই জাম্বুবাঞ্জিও বসেছেন এবার বড় বড় ফল দেয়া হয়েছে তাদের এত বড় বড় আম আদি সবকিছু দেওয়া হয়েছে এবার জাম্বুবাঞ্জি তার বিরাট শক্তি জাম্বুবাঞ্জি শক্তি মানে কল্পনা করা যায় না আমটাকে অত ছিলে ফেলে খাবে একটা চাপ বেড়েছে চাপেতে আটিটা গেছে লাপিয়ে উঠে লাফিয়ে ওঠার পরে এত লাটিটা লাফিয়ে উঠলো এত বড় ক্ষমতা বলে একটুখানি তিনি সামান্য উঠেছেন লাঠিটাকে তো ছিটকে কোথায় যাবে লাপাতে বলে বাঁদর কুল ভালো বাঁদরকুল লাফাতে আরম্ভ করলো সে হাসতে হাসতে লুটোবুটি সমস্ত এত ফল দেওয়া হয়েছে খাবে কি জাম্বুবাল লাগায় সব ধুম ধাম লাপাতে আরম্ভ এইরকম ভাবে আশ্চর্য বর্ণনা রসিকগণ যারা রামায়ণের রস্মিক এসব বর্ণনায় করেন অপূর্ব সীতা দেবীকে যখন তিনি আনেন তখনকার একটা ঘটনা বলা দরকার সীতা দেবীকে আনার জন্য আপনারা জানেন জনক ওখানে ধনুক ভঙ্গ করে সে রামজি তাকে নিয়ে আসেন সেখানে অনেক রথী মহারথী সেখানে পৌঁছেছিলেন কিন্তু কেউ পারেন পারেননি একমাত্র শ্রী রামজি রাম আর লক্ষণ গেছিলেন আর রামজি সেখানে সীতা দেবীকে বিবাহ করতে পারলেন এই প্রসঙ্গে অনেক কথা যখন শ্রী সীতা দেবী যখন ধনুকভঙ্গ হল সীতা দেবী তখন মালা নিয়ে এসে শ্রীরাম রাজীব লোচন তাকে গোলায় পড়াবেন কিন্তু প্রভু এমনই ক্ষত্রিয় স্বভাব প্রভু দাঁড়িয়ে রয়েছেন সোজা চোখ বুঝে এরকম কিছুতে মাথাটা নিচু করছেন না মাতাটা নিচু করলে সীতা দেবীর হাত যাচ্ছে না কি করবেন মালা পড়াতে পারছে মালা নি দাঁড়িয়ে রয়েছেন বিষণ্ন হয় তখন লক্ষ্মণ লালকে বিশ্বামিত্য হিসাবে দেখো কি করছে দেখা করে একটা লক্ষ্মণ লাল তাড়াতাড়ি কেন লক্ষণ জানে আমি যেই পা তখন ই মাথা নিজি করবে ভাই কি করছো পা ধরছ কেন এইভাবে অনেক মজাদার কথা আছে পরে যে প্রসঙ্গটা ভাগবতে বিশেষ গুরুত্ব উল্লেখ দিয়েছে সেটা না বললেই নয় সেটা হচ্ছে কি সীতা দেবী সম্বন্ধে কোনোরকম সন্দেহ নেই ভাগবতের সিদ্ধান্ত শুধু তাই নয় শ্রীমন্ত যখন দক্ষিণ ভারতে গেছিলেন সেখান থেকে প্রমাণ নিয়ে এসছেন কুর্মপুরাণ থেকে সেখানে রামভোজি সেই বিপ্রকে প্রমাণ দিয়েছিলেন যে লক্ষ্ম যে রাবণ কখনোই সীতাকে নিয়ে যেতে পারেনি যে তালে আমরা যে দেখলাম উপবাস করে ব্রাহ্মণ বসে রয়েছে আমাদের মহাপ্রভু প্রমাণ নিয়ে এসছিলেন বলছেন ইনি কখনোই রাবণ কখনোই সীতাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি ধরা তো দূরের কথা বলে যখনই এসছিল রাবণ নিতে তখনই অগ্নি স্মরণে গেছিলেন অগ্নি তাকে লুকিয়ে ফেলেছিলেন ছায়া সীতাকে দিয়েছিলেন ছায়া সীতাকে নিয়ে এইসব এত ঠান্ডা রামজি সবই জানেন তভাবি মনুষ্য লীলা করছেন তিনি এগুলো মেনে নিয়েছেন কেন এগুলো কী উদ্দেশ্য এক কাজে অনেক কাজ করেন এখন যখন ফিরে এলেন তখন সমাজ বলছে এই সিতা ছিল সেখানে এখন তার পরীক্ষা হওয়া উচিত তার দূষিত হয়েছে কিনা সীতা দেবীর অগ্নি পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা হওয়ার ফলেতে সেখানে কি হলো ছায়া সীতাকে কি করলেন লুকিয়ে ফেলে আসল সীতাকে পাঠিয়ে দিলেন শ্রী কাছে জগৎবাসী দেখল সীতার কোনোরকম কলঙ্ক নাই সেখানে কিন্তু তথাপি রাজ্য রাজধানীতে বিভিন্ন রকম গুজব চলতে থাকল নানা রকম নোংরা লোকের নানা রকম সমালোচনা করাটাই লোকের স্বভাব সেখানে রামজি ধুব মহারাজ প্রহ্লাদ মহারাজ আমি এগুলো বলেছিলাম আগেকার দিনে রাজরাজাদের অনেক দায়িত্ব ছিল তারা চিন্তা করতেন যে আমি আমি প্রজাদের খবর সাক্ষাৎ নিজে গোপনে আমি নেবো কেন কোটাল আদি এ রাজা খবর দেয় তার তার মাধ্যমে যে খবর পায় তারপরেও আমার সাক্ষাৎ নিজে খবর নেওয়া দরকার সেইজন্য তারা রাতের অন্ধকারে প্রহ্লাদ মহারাজে বেরিয়েছিলেন আমি বলেছিলাম অজগতপশস্বীর সঙ্গে দেখা হয়েছিল তারা গোপনে রাজধানীতে বিচরণ করতে বেরোন রাজার বেশটাকে লুকিয়ে সাধারণ বেশেতে তারা রাজধানীতে বেরোন গোপনেতে দেখতে এখানে কোনো অত্যাচার হচ্ছে কিনা हठात रामजी से रिपोर्ट गोपने छद्देश विचरण कर हठात एक देखें स्वामी और स्त्रीये विशाल लड़ाई झगड़ा होमी गलाागाल दीच स्त्री सह्य करते हठात देखें सेमी स्त्रीता गलागाल गे कपुरुष राम नई जो तु अपर घे आबादी घर तुलब जाए यह कथा रामजी कान एल যে সীতা পরের ঘরে গেছিল সেখান থেকে আবার গ্রহণ করেছে আমি কি রাম নাকি আমি না চিন্তিত হয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে কি করলেন বলে লক্ষ্মণ লালকে ডাকলেন লক্ষ্মণ লাল ভাই তোমাকে একটা সেবা বলবো তোমাকে করতে হবে কি সেবা না তোমার ভাবিকে তোমার এই বৌদিকে তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে আশ্রমে রেখে এসো বিশ্বামিত্রের আশ্রমে সেখানে চলে গেলেন সিতা দেবী চোখের জল ফেলতে ফেলতে গেলেন আমার অন্যায়টা কি আমি দোষটা কি করলাম কি বুঝতে পারলাম না লীলা করছেন মালব মানবলীলা তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন সেখানে গিয়ে লব এবং কুশ দুই সন্তানের আবির্ভাব হল তারাও রাম রামজির মতো বীর হয়েছিলেন যখন অশ্বমেধ যজ্ঞ করেছিল এই বাচ্চা ছেলে দুটো এরমভাবে ঘোড়াকে ধরে ফেলেছিলেন যা খবর দাও কে আছে এই ঘোড়া আমরা ধরেছি কে পারবে অশ্বমেধের ঘোড়া ধরার ক্ষমতা কাউ নেই বিশেষ করে রামজি ছেড়েছেন তখন এসে বিশাল ব্যাপার হয়েছিল এসব ঘটনা রামায়ণেতে সব আছে এখন এই সব ঘটনার পর সীতা দেবী কী করলে অনেক ঘটনা সেসব পরবর্তী সময়তে যখন আবার আনা হল তখন आर जो अग्निपरीक्षार कथा अनेक कथा अनेक लाछना गंचना तक सीतादेवी की करलें पात के फाँक होतेलें पृथिवी फाँक हो गल सीता आस्ते आस्ते से पता प्रवेश कर वंचना कर दयायी सीतादेवी चले गल प्रसंग आपूर्व यसंगटी भागवते विशेष उल्लेख्य जे सात भगवान हो যে স্ত্রী প্রসঙ্গ কত কষ্টের এই প্রসঙ্গটাকে প্রমাণ দেওয়ার জন্য কত সুন্দর সেই যে সেই যে ঘরে ঝগড়া হচ্ছিল স্বামী বলছিলেন না হং বিভর্মী তাম দুষ্টাম অসতীম পরবেশ্ম গাম বলছে স্ত্রৈণ হি বিভ্রিয়া সীতাম রাম না হাম ভাজে আমি রাম না সে স্ত্রৈন্য রাম তাই জন্য সে আবার তাকেই ভজনা করেছে আমি করব না যা ধূরহ এই প্রসঙ্গ ভাগবতে উত্তম রূপে বলা রয়েছে এই ভাববে শ্রীরামজীর আশ্চর্য ঘটনা সমস্ত আপনারা শুনলেন অনেক বর্ণনা করা গেল না যাই হোক এইসব ঘটনা গেল সেখানে সূর্যবংশের বিভিন্ন সূর্য বংশের সম্বন্ধে বিভিন্ন বর্ণনা আছে সূর্য বংশের বিভিন্ন বর্ণনা এইসব শ্রমণের যোগ্য সূর্যবংশে যারা জন্মগ্রহণ করেছেন যারা চন্দ্রবণ সেই যারা জন্মগ্রহণ করেছেন কেবল খালি তাদের নামটাকে স্মৃতি করলে যে হয়ে যাবে। এত তারা। যাই হোক এই বংশেই ইক্ষাকুর তনয় নিমি যোগ্য করবেন বলে অনেক তার বংশাবলী আমি আর সব সেসব বললাম না ইচ্ছাকুর তনয় নিমি যজ্ঞ করবেন বলে স্থির করেছেন বৈশিষ্ট্যমণিকে মুনিকে খবর দিয়েছেন বশিষ্ট বৈশিষ্ট্যমুনি বললেন ইন্দ্রযজ্ঞেতে আমি ব্রত হয়ে গে ব্রতি হয়ে গেছি আগে কি কিছুদিন অপেক্ষা করতে হয় তারপর আমি এসে আমি তোমার যোগ্য করব। পরে করব। আগে তার যোগ্যটা করে আসি নিমি মহারাজ যখন চলে গেলেন বশিষ্ট তখন নিমি মহারাজ ধার্মিক ছিলেন অত্যন্ত ভগবতপ্রেমী তিনি মনে মনে চিন্তা করলেন আরে গুরুজিকে কি বলে গেলেন জীবনেরই কোনো ঠিক নাই এ শুভযজ্ঞেতে শুভস্ব শীঘ্রম কাজে গুরুদেব কখন আসবেন কি করবেন এর আশায় বসে থেকে লাভ নেই তিনি কি করেছেন অন্য একজন পুরোহিতকে দিয়ে যোগ্য সমাধান করলেন এই সব যোগ্য করার পর যখন তিনি ফেরত এলেন বশিষ্ট মুনি এসে দেখলেন শিষ্য আমার কথা শুনেনি যোগ্য করে ফেলেছেন সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন যা পতন হক্ত দেহ নিমি বললেন আমি কোন অন্যায় করিনি হঠাৎ আমাকে এরকম অভিশাপ দিলেন জান আপনিও শেষ হন আপনার দেহপতন তখন কি করলেন বৈশিষ্ট্যমুনির দেহপতন হল তিনি আবার উর্বশীর গর্ভ থেকে আবার জন্ম নিলেন অনেক ঘটনা এসব আমি বলছি না এখন আলোচনা প্রসঙ্গে নিমিত যখন পাত হলো তখন যোগ্য করতে করতে তারা দেবতাদেরকে সন্তুষ্ট করে বলেন কি হল নিমিত কোনো অন্যায় করেনি তার শরীরকে আবার বাঁচিয়ে দেয়া হোক দেবতারা বললেন তথাস্তু কিন্তু নিয়েই বললেন না ওরা বললেও আমি আর শরীর চাই না দেহের যে কি গতি আমি জেনে গেছি সংসারে চাটনি খাওয়া হয়ে গেছে আমার আমার চাই না আমি হতে চাই না আমার দেহ ধারণ করব না তাহলে কি হবে বলে তালে দেবতারা বললেন ঠিক আছে তাহলে তুমি নিমি নিমি মানে চোখের যে পলক আছে নিমেশ এর মধ্যে নিমি মহারাজ চিরকাল বেঁচে থাকবেন তাকে ওই অধিকার দিয়ে দিলেন নিমিশ উন্মেষ যে খোলে চোখ এর মধ্যে নিমি মহারাজ প্রচুর ফুকট রইলেন এইভাবে দেবতারা বলে নিমি দেহ শূন্য হয়ে সকলের চোখের লোচনে বাস নিমি অদেহ হইয়া নিমের উন্মেষ নিমিসের প্রবর্তক বলিয়া দৃষ্ট হইলেন মহর্ষিরা নিমির দেহ মন্থন করে যে কুমার উৎপন্ন হয়েছিলেন তার নাম জনক মহারাজ এই জনক মহারাজকে বিদেহ এই জন্য বলা হয় যে নিমির যে মৃতদেহ সেটাকে মন্থন করেছিলেন যে নিমি দেহ ছেড়ে দিয়েছিল আর নিমি বাস্তবিক পক্ষে সবার লোচনে দেহ ছেড়ে দিয়ে গুপ্তভাবে আছেন দেহ নেই তার এই জন্য তার ছেলেকে এই যে জনক মহারাজ তাকে বিদেহ বলা হতো বৈদেহ এইভাবে মিথিলার বংশ আদি ক্ষুব থেকে আরম্ভ করে নিমি জনক উদাবসু নন্দীবর্ধন সুকেতু দেবরাত ইত্যাদি বিভিন্ন রকম বর্ণনা আছে সেই সব বর্ণনায় অনেক কথা ब्रह्मारुत्रीयनी प्रार्थना भगवान के भगवान <coughs> ब्रह्मा विष्णु महेश्वर तेज तीने, तीन अंशे तीन जन आबिर हलन एक सोम हम चंद्रमा ब्रह्माणी आबिर हलन शत्त मणि जिन्हें जिन तीन हलन विष्णु अंशे तीन जन कृपा करल सोमर कतल क्या बदबाक संसार करें चले गए बाद बी सोमर वंशधर कथा हल्मे प्रचंड क्षमता लाभ यज्ञ सबा पराभूत कर गुरुपत्नी हरण करटना तशाल लड़ाई लगे गे सब कथा जैक यथा विस्तृत हमें बलना गर्थ बुझेना सब बुझते बैंग बुझे চন্দ্রমার পুত্র বুধ হলো বুধ হলো সেই বুধের কথা আমি আগেই বলেছিলাম যখন সুদ্নের কথা বলেছিলাম ইলা নামক কন্যা ছিল সে জঙ্গলে গিয়ে সু সে পরিবর্তন প্রথমে কন্যা ছিল তারপর সুদ্দূন্য হল বৈশিষ্ট্যমুনি আরাধনা করাতে আবার ভগবানের কাছে প্রার্থনা করাতে আবার সেই পুত্র হল কন্যাটা তারপর সে আবার জঙ্গলে গিয়ে আবার কন্যা হয়ে গেল तक आवा से प्रार्थनादान कर पुत्र पुरू रही पुरूरो कहनी बड़ा आश्चर्य सेकले सक सकले सब वीर এক জায়গায় সব নষ্ট হয়ে যায় আমি বলেছিলাম কুমার আতোষ আশুতোষ যার ছিল বাংলার বাঘ বিরাট পণ্ডিত ব্যক্তি ছিলেন তাকে সরস্বতী উপাধি দেয়া হয়েছিল এরকম পণ্ডিত ব্যক্তি ছিলেন এরকম মোটা গুপ বাংলার সবাই ভয় পেত তিনিই যখন ঘরে যেতেন ব্যাস পত্নির কাছে একেবারে মাথা নিচ্ছ এগুলো আমি শুনেছি জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে গোপন কথা এসব যারা সেই সময় প্রকট ছিলেন যে বিরাট বিরাট ব্যক্তি তা যেমন যারা বিধান রায়ের সঙ্গে এক সঙ্গে চিকিৎসা করেছেন সেই সব ব্যক্তি পুরোনো তাদের সব বেঁচে ছিল তারা এইসব কথা গুপ্ত কথা বলতেন বলে বাবা আসল জায়গায় গেলে সবার কাজ তখন আর কোনো বীরত্ব চলে না সেই জায়গায় গিয়ে সবাই কাজ সে নেপোলিয়ান বলো বোনাফার্টে নেপোলিয়ান বোনাভার্টে বলো আর কাকে বলবে লেনিন সবাই যত বিরত্ব দেখি সব হ্যাঁ সবার শেষ এক জায়গায় গিয়েছে অনেক প্রসঙ্গ আছে তাদের চরিত্র অনেক ঘটনা যাই হোক এখন এই পুরুরোবার কথাটা আপনাদের আলোচনা হওয়া দরকার এ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বড় আশ্চর্য এখানে পুরুরবা পুরুরবার বিরত্ব দেখে স্বর্গের উর্বশী অত্যন্ত পছন্দ করলেন পুরুরোবা বলল বাহ এই তো সুন্দরই খুব ভালোই ভালোই হল তখন তারা দুজনে দুজনে পছন্দ করে তারা একে বিবাহ করলেন বিবাহ করার সঙ্গে সঙ্গে উর্বশী বললেন দেখুন আমি বিবাহ করছি কিন্তু আমার এই দুটো মেষ আছে এই মেষ দুটোকে রক্ষা করতে হবে আপনা যখন কোনো যেন বিপদ না হয় তাহলে এই আর কি কথা সামান্য ব্যাপার কত ভিড় আমি পরাজিত করি আমার কাছে দুটো মেষ থাকবে সে আর তোমার কোনো বিপদ হবে নাকি হ্যাঁ চলো সংসার ধর্ম করি এইভাবে সংসার ধর্ম করা হল করতে করতে একদিন রাত্রির বেলা তিনি উর্বশীর সঙ্গে সম্ভোগে ব্যস্ত হঠাৎ সেখান থেকে স্বর্গের রাজা ইন্দ্র বলে যে কি হল উর্বশী কোথায় গেল এতদিন হয়ে গেল সময় নষ্ট হচ্ছে উর্বশী ছাড়া স্বর্গ ভাল লাগে না যা উর্বশীকে নিয়ে এসো উর্বশী এখন কোথায় আনবে উর্বশীকে উর্বশীকে বিবাহ করছে একে এখন উর্বশীকে আনার জন্য তারা চক্রান্ত করল দেবতাগণকে শিখিয়ে দেবো সূক্ষ্ম শরীরে ঢুকে যাবি গিয়ে দুটো মেষকে নিয়ে পালিয়ে আসবি কেন উর্বশী বলেছিলেন যে একমাত্র আমার সঙ্গে যখন আপনি থাকবেন সে প্রসঙ্গ ছাড়া অন্য সময় আপনাকে আমি কোনোরকমভাবে কাপড়চোপড় ছাড়া দেখতে পাবো নগ্ন দেখলে কিন্তু আমি ত্যাগ করে দেবো উর্বশী নিশ্চিন্তে রয়েছেন হঠাৎ দেখেন দুটো মেশ নিয়ে চলে যাচ্ছে কে তখন চিৎকার করে দিলল উর্বশী আমার নিয়ে গেল নিয়ে গেল উর্বশী উর্বশী চিৎকার করাতে পুরোবা ওই অবস্থায় কাপড় চোপড় নামে ছুটতে আরম্ভ করলো ওই অবস্থায় বিদ্যুৎ চমকালো তাতে তার নগ্ন তোমাকে ত্যাগ তোমার তো কন্ডিশন ছিল चले गल हाउ हाउ कोर्वीशंत्र कड़ वीर जो एरक सब असुर गो पालत सब वीर तो एक जगह शेष उर्वशी मुखे थे पद्म गंध गए किपूर्व सौगन्ध तरह सौंदर सौकर्स सब ही तत्काली এই জন্য আমি দিয়ে কি শুরু করেছিলাম যশমাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ এই শ্লোক দিয়ে শুরু করেছিলাম এটা শেষে যদি সময় হয় ব্যাখ্যা করবো অবশ্যই না রে করব। কি যাই হোক এভাবে বিরাট ঝামেলা লেগে গেল উর্বশী পালালো স্বর্গেথে ভালোবাসা ভালোবাসা হয়ে গেল ভালোবাসা ও দুদিনের ভালোবাসা শেষকালে কাঁদতে কাঁদতে সারা পৃথিবী তোলফাড় করছেন কোথায় গেল উর্বশী শেষ করে একটা জায়গায় একটা অরণ্যে উর্বশীকে দেখলে ও দা দা উর্বশী আমি মরে যাব উর্বশী কাছে এলো কি হয়েছে কি বললো আমি তোমাকে ছাড়া তো এ কি বলো এইসব বীর মানুষ তুমি তখন তো হয়ে গেছে যাওয়ার আর দরকার কি ফেলে দিয়েছে জঞ্জাল হয়ে গেছে এবার এত কান্না কাজে বলে ঠিক আছে বছরে একবার তোমার কাছে আমি আসব এক একদিনের জন্য সেই সময় তোমার কাছে আসব তারপর বাকি সময় আমাকে পাবে না তারপরেতে তারা চালাকি করে তাকে একটা অগ্নি দেখতে ওকে উর্বশী মনে করে ওটাকে নিয়ে সময় কাটাতে আরম্ভ করলো যেমন আপনারা বোকাবক্স নিয়ে টাইম কাটান মোবাইল এই টুকুটুকু বাচ্চা করছে কি করছে কি জানে আরে রাম রাম রাম রাম আমার তো মাথায় ঢুকলে আমার যন্ত্রণা দূর কর দূর কর সিগিরি আমার এক্ষুনি চিন্তা দূর হয়ে যাবে বাবারে কি করে এই দাঁড়িয়ে রয়েছে সারাদিন সারাদিন বসে ওই কাজ ছাগলের মতো। বলছে এখানে এই ভাবে কি করলো চলে গেল উর্বশী যখন শিক্ষা দিলেন একটা অপূর্ব আমি কি করবো হে মাম মা মৃথা মৃষা পুরুষম মাস্মইছেন দাতুর ব্রিকা ইমে কাপি সক্ষম নবৈ স্ত্রী বিকার নাম হৃদয় বলছেন কি আমার এই সুকুমার দেহিত হয়ে যাই হোক উর্বাসী বললেন দেখো হে রাজন তুমি মরিও না আত্মহত্যা করতে যাচ্ছ আমার জন্য তুমি পুরুষ তোমার ধৈর্য অবলম্বন করো আর ইন্দ্রিয়রূপ ব্রিকগণ যেমন তোমাকে যেন তোমাকে ভক্ষণ না করে সকল ইন্দ্রিয়লম্পট ব্যক্তিগুলোকে ধীরে ধীরে মানুষ কি করে ওই ইন্দ্রিয়ের পাল্লায় পড়ে যেটা যেটা আমাদের এই যে কপিলজির মা কপিল জি শিক্ষা দিয়েছিলেন তখন এই যে তখন দেবাহতী বলেছিলেন অসদেন্দ্রীয় তর্শনার এই অসদ্রিয় তর্শনা অসদ্রিয় পাল্লায় পরে আমার সমস্ত অজ্ঞান पतित अंध अंधकार पड़े गे अपनी दयाचान ये कपिलजी स्वरण देखी <coughs> बजन हाए दे से से बोल स्त्रीगण संगे वास्तविक सख्त है ना तृदय ब्रिकेट तुल्ल का शेष हो गे दूरबशी एट सवार क्षेत्र प्रजोज्य क्या भगवान जानीबन्धे मंतब करते चाहना जैक अभिज्ञता नु भवत महिमाते कथा श्रीनम तुदुष्टानम विश्व बुधा इत्यादि कथा इत्यादि भागवत जी महापुराण पद्मपुराणे महिमाते बला आई ह सब कथा तुम लाभ नहीं कष्ट और एखने कथा हल এইসব বর্ণনা আপনারা শুনলেন এবারে সেই যে উর্বশীর এই যে পুরুরবার বংশ এইখানে এই তার বংশে উর্বশীর গর্বে ছটা তনয় হয় সত্য আয়ুষ শ্রুতায়ু অয় বিজয় জয় জয়ের পুত্র অমিত সত্যের পুত্র সুতঞয় আর শ্রুতায়ুর পুত্র হল বসুমান অয়ের পুত্র একোনামা ओलियों वंशधर वर्णना बोल जन्नुमि एक आमी बोले काल, आज सकाले बोधाय गंगा के एक गंडी भाग, से पानी क्यों हमार यज्ञ नष्ट करल तक भगरथे प्रार्थन आज जान केटे बार कर जन्नवी नाम होचिक ऋचिक क्य कर गाधिर निकट कन्या सत्यवती के प्रार्थना करलें ऋषिकमि ऋषिक बोलें नियम हलो आपनी जुदी बारें दा स्याम करनो साधा कांटा जो सहस्र घोड़ा दीते श्यमकर्ण सदा घोड़ा काना थे ए रकम जो दी मान विबे ना ये बदमाशी हाँ ठीक है एक सहस्र घोड़ा नहीं आसन सदा चंद्रमा मतलब धपधप करो खाली श्यमकर्ण थीषिक गांधी को प्रार्थना कराते ऋषिक बोथा पाई ए তিনি কল্পনা করলেন ঠিক আছে বরুনের কাছে চলে যায় কাছে গেলে ঘোড়া পাব। বরুণের কাছে গিয়ে প্রার্থনা করলেন ঠিক আছে ঋষিপন নিয়ে যা। নিয়ে এসে সহস্র ঘোড়া দিয়ে গাধি কন্যাকে লাভ করলেন সত্যবতীকে লাভ করলেন ঋচিক ভারজা ও শুশ্রু মানে শাশুড়ি এ দুজনেই নিজ পুত্র চায় অর্থাৎ নিজের যে যাকে বিয়ে করেছে সত্যবতী থে আর সত্যবর্তী কে যে বিয়ে করেছে সত্যপতির যে মা ছিল অর্থাৎ এই যে এই যে ঋষি ঋষি এই যে ঋষিকের যে শাশুড়ি তারা দুজনেই বলল আমাদের পুত্র চাই তখন ঋষি বললেন ঠিক আছে দুজনে একসঙ্গে আমি চারু তৈরি করি মানে পাক করতে হয় ব্যবস্থা আছে ঋচি করলেন দুজনে পুত্র কামনার জন্য ব্রহ্মমন্ত্রে একটা চারু করলেন না কিনি নিজে ব্রাহ্মণ আর শুশ্রু আশা শাশুড়ির জন্য কি করলেন ক্ষত্রিয় মধ্যে চারু করলেন কেন ক্ষত্রিয় তিনি এইভাবে যখন স্নান করতে যান স্নান করতে এসে তখন খবর পান সত্যবতীর মা মনে করলো ওই যে জামাই এক কাজ করেছে ওর জন্য ভালো চারুটা তৈরি করেছে মানে ওটা খেলে ভালো সন্তান হবে আর এটা খেলে বোধ হয় কমা সন্তান হবে এই বলে কি করলো কন্যাকে বললো এক কাজ কর মা তোর তো চারুটা আমাকে দে আমারটা তুই নে দুজনে দুই চারে খেয়ে নিয়েছে ঋষি এসে রেগে আগুন কে করলো এরকম ছেলে হবে এ হচ্ছে অত্যন্ত দণ্ডধর এ হচ্ছে শান্ত ব্রাহ্মণ হবে কি করা যায় তখন সে কাঁদ্য লাগলো হলে এরম যেন না হয় তা বলল কি হয় এরম হয় এরাম না হয় ঠিক আছে যাও তোমার ছেলের ছেলে হবে সেরকম তোমার ছেলে ছেলে হবে ঠিক আছে এই পর্যন্ত আমি বলতে পারি এইভাবে সত্যবতী যত্যবতীর যমদগ্নি তনয় হলো যমদগ্নি রেণুকাকে বিবাহ করেছিলেন আপনারা সব জানেন রেনুকা বিয়ে করার পর তার যে সন্তানাদি হয়েছিল তার মধ্যে একজনের নাম পরশুরামজী মহারাজ পরশুরামজি মহারাজ ভগবানেরই অংশ বিরাট শক্তি তার যে পরশুরামের সঙ্গে আমাদের পিতামা বিষ্ম যুদ্ধ হয়েছিল গুরুদেবকে সন্তুষ্ট করে দিয়েছিলেন চুপ করে দিয়েছিলেন এরকম পাওয়া ছিল এইভাবে রেনুকার গর্ভে পরশুরামের জন্ম হল এবার যমদগ্নিমণির আশ্রমেতে একদা কার্তবীর্য অর্জুন সেখানে সৈন্যবাহিনী নিয়ে সে আশ্রমে এসে উঠেছেন উষে বললেন ঋষি বল আপনার কাছে আমাদের অতিথি আমরা বলে সে তো দেখতেই পাচ্ছি অতিথি বলে আমাদের সৎকার করতে পারবেন ঋষি বললেন কেন পারব না কারণ তার একটা গাভী ছিল কপিলা সেই গাভী তার কাছে যা প্রার্থনা করবেন তাই দিত হাজার হাজার ঋষি হাজার হাজার সেই সৈন্য বাহিনীকে সমেত রাজাকে অত্যন্ত তৃপ্তি করে খাইয়ে পড়িয়ে সবকিছু করে ছেড়ে দিলেন রাজা বললেন ভালো তো কি করে করলো এ কপি লাগাই ওর কাছে কি দরকার এটা তো আমি রাজা আমার কাছে দরকার বলে জোর করে কেড়ে নিয়ে গেল রাজা বারুন করলেন কপি যাবে না এটা আমার কাছে থাকবে না কপিলা মাও ও কান্তে থাকলো কিন্তু বলে শোনে রাজা তার ক্ষমতা জোর করে নিয়ে চলে গেল জোর করে নিয়ে চলে যাওয়ার পরে যখন আমাদের এখানে পরশুরাম যে শুনলো পরশুরাম বলে এত বড় সাহসি বাবার কাছ থেকে এরমাই জোর করে নিয়ে গেল নিয়ে তিনি তখন গেলেন বিচার করতে মার যুদ্ধ একেবারে কার্তবীর জন্য একবারে হাত কচু কাটা করছেন বিশাল হাত ছিল তার বিশাল। সে হাত কচু কাটা করলেন যে কার্তবী অর্জুন অর্জুন সেই রকম ব্যক্তিকে পরশুরামেরাম করলেন রাবণ অনেকবার লাঞ্চনা পেয়েছে অনেক ধাক্কা পেয়েছে তারপরে তো লজ্জা হয়নি আমাদের সুগ্রীবের দাদা তো এখানে বেড়ে ওকে ল্যাজে পেঁচিয়ে সমুদ্রে ডুবিয়েছেন শাস সমুদ্রে আরো ডো এরম এরকম শ্বাস বন্ধ হয়ে যায় রাবণের বলে আর করবি বেটা যা তুরো ইঁদুরের মতো ছেড়ে দিয়েছিলেন এত বীর ছিলেন বালি এইসব প্রসঙ্গ অনেক আছে রামায়ণে বলে লাভ নেই এখন এখানে কার্তবজ্য ওই জন্য হলে এরকমভাবে বিরাট সেই যুদ্ধ হলো সেসব করলেন করার পরেতে কার্তব্য ওর জন্য একেবারে हाँ जमदग्निर्जुन सैन्यगण के बध कर लीन कूठार द्वारा मुंड छेदन कर मुंड छेदन एक शेष कर दिले बा खबर दिले बाबा हाय रामे राम ये करा भलो राजा जो कर मेरे फिलले আমরা ব্রাহ্মণ আমরা ঋষি আমাদের ক্ষমা ধর্ম ক্ষমা ধর্মের ধারা মানুষ কত উপরে ওঠে জানো তুমি একে মেরে দিয়ে ভালো কাজ করনি মেরেই ফিরলে জগতে জগৎ থেকে উড়িয়ে দিলে ছি ছি ছি ছি ছি ছি করলে তোমাকে এখন প্রাশ্চিত্ত করতে হবে যাও সমস্ত তীর্থ পৃথিবীতে সব তীর্থ পর্যটন করে যাও তাই যে আজ্ঞা পিতা আপনি যা বলছেন তাই করব সমস্ত তীর্থ পর্যটন করে এলো একদা কার্তবীর্য অর্জুনের যে ছেলে পেলেরা প্রচুর ছেলে পেলে তারা রেগে গিয়ে বলল তবে রে আমার বাবাকে মেরে ফেললো তোর বাবাকে এবার মারব দা বলে কি করল। তারা দল পাকিয়ে একেবারে এসে বলল তখন আমাদের এই যে পরশুরামজি কোনো কাজে গেছিলেন জঙ্গলে গেছিলেন সেখানে এসে চোর করে কার্তবীর্য অর্জুনের ছেলে পেলেরা সেই যমদগনি মুসির গলাটাকে একেবারে কেটে নিয়ে রক্ত পরে রেনুকা পায়ে ধরে বলছেন ছেড়ে দিন ছেড়ে দিন স্বামী কি এমন করেছে আপনি তাকে মারছেন রিসিভার তাকে মারছেন কোনো কথা শুনল না মুন্ড কেটে নি চলে গেল সেখানে যখন রেণুকামা কাঁদছেন হা হা পরশুরাম বলে চিৎকার করছেন তাকে হা রাম হা রাম পরশুরাম তো পরে নাম হয়েছিল আগে পরশুরাম ছিল না আগে রাম হয়েছিল রাম রাম তখন বহু দূর থেকে যেন পরকায় প্রবেশ দূরশোবন আপনাদের সন্দেহ হয় তাই জঙ্গলে গেছে এখান থেকে ডাকতে শুনে হইল গেঁজাগুড়ি আর কথা ঠিক নেই মূর্খের দল রামকে যদি আমার নিজের মতো মনে করি হবে পরকায় পরবেশ দূরশোবন সবই তার আছে দূর থেকে শুনতে পারলেন মা কাজে সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতি ছুটে এলেন কি হয়েছে মা বাই দেখো তোমার বাবাকে অকার কেটে ফেলে একবার মুন্ডনী চলে হ্যাঁ মুন্ডনী চলে গেছে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ে গিয়ে কি করলেন সেখানে কচু কাটা করলেন তাদের গলাগুলো দিয়ে পরশুর এই যে কাত্তবী্য যে যত ছেলে ছিল তাদের একটা মুন্ডুর পাহাড় করলেন মুন্ডু দিয়ে পাহাড় কাটছেন আর করছেন মুন্ডু দিয়ে পাহাড় যায় আবার পুরো বংশকে খান্নান এই পরশুরামজি একুশবার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন और तक सामंत पंचके एक ह्रद निर्माण कर स्नान कर ले पवित्र है लोक से कथाय ये कुरुक्षेत्र जाना देखें कुरुक्षेत्रे जो जान से देखें दो सरोवर आज अपूर्व से सरोवर जेखने सूर्यपरग उपलक्षे हमें देखो श्रीकृष्णचंद्र से यज्ञ कर राधाराणी आदि सबा मिलन अनेक कथा सब प्रसंग पर आसने प्रसंग जो परशुराम राम যে পরশুরামের মা রেনুকা একদিন গঙ্গায় স্নান করতে গেছেন সেখানে এই গঙ্গায় বলছি গঙ্গায় জল আনতে গেছেন সেখানে গন্ধবরাজকে সেখানে দেখেছিলেন রাজ সেখানে ক্রীড়া করছিলেন সেখানে তার মনটা একটু অন্নমনস্ক হয়ে গেছিল সঙ্গে সঙ্গে যমদক নির ঋষি আশ্রমে বেছে বুঝতে পেরেছিলেন তার মনে একটু অন্যরকম হয়ে গেছে সঙ্গে সঙ্গে জল আনতে দেরি হয়েছে রেনুকা এসে রেনুকাকে বলছে জল আনতে দেরি হলো কেন তখন রেণুকা মাথা নিজেকে রয়েছে অন্যায় করেছেন অন্যায় হয়েছে বুঝতে পেরেছেন সমস্ত ছেলেকে বললেন মাকে মারো মেরে ফেল মাকে এ দরকার নেই তোমাকে তারা বললো মাকে কোন মারে নাকি আপনার কথা মাকে মারব মাকে মারব না তখন পরশুরামকে বললো পরশুরাম যে রাম রাম মাকে মারো এক্ষুনি মারো ব্যবছারি তাকে অত কথা বললেন না বললে মাকে মারো পরশুরাম जे राम निर्विचारे कुठार तुले की केटे फिल ग बामद गृषि खूब सन्तुष्टी बर चाओ तुम्हें संगे संगे राम एक बारे थे अपनी एक क्ज कर जीवित कर दिन भाई के जीवित कर दिन ता जान बुझते ही ना पारे ते गला कटे जान ना थे जान मन घूमते उठले संगे संगे तई हल ये भाव বর নিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন এসব কথা আছে পরশুরামের একুশবার নিক্ষত্রিয় করেছিলেন পৃথিবীকে গাঁধী থেকে গাঁধি চারু দিয়েছিল বিশ্বামিত তপ্রভাবে ক্ষত্রিয়র ওখানে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে তো এখন তার চারুটা তো খেয়ে ফেরছিল উল্টো চারু খেয়ে ফেলেছিল না তাই জন্য ঠিকই আছে গাদি থেকে বিশ্বামিত্য হল বিশ্বামিত্ত কি করেছিলেন তপোপভাবে ক্ষত্রিয়ত্ত ত্যাগ করে কথাটা বোঝা গেল না আমি কি বললাম বোঝা গেল কি কি বলা গেল মানে চারুটা খেয়েছিল তার ব্রাহ্মণত্ব পাবার সেই চারু তাই জন্য বিশ্বমিত্য হয়েছিল তপস্যা মন আছে কিন্তু জন্মেছে তো ক্ষত্রিয়র ঘরে হ্যাঁ যাবে কোথায় ক্ষত্রিয়র ঘরে জন্মেছে শেষকালে কি হলো তপোপভাবে ক্ষত্রিয়ত্ব ছেড়ে দিয়ে তিনি আবার ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন পরে এ নিয়ে অনেক কথা जत बारशिष्टमणिर ऋषि ब्रह्मषि हिसाब खेतब दिन अपनी बल्ले जगत लोक मानव वैशिष्यमणि कख राजी हन बैशिष्टम सरकम समय ए समय नाना रकम अत्याचार एक सौ पुत्र के मेरे फिलल कार वशिष्टमिर पुत्र के तरह वशिष्ट जे दिव्य ज्ञान लाभ करशिष्टमणि स्त्री अरुन्धुतिदिन শুক্লাপক্ষে জ্যোৎস্না রাত্রিতে বসে বসে বাগানের মধ্যে আলোচনা করছেন বিশ্বামিত্রের যে তপস্যা এটা কল্পনা করা যায় না দেবী যেন মনে হচ্ছে আজকের এই চন্দ্রমা যেমন জল করছে এদিকে বিশ্বামিত্র গোপনেতে অস্ত্র অস্ত্র এনেছিলেন সেই রাত্রেই তাকে কেটে ফেলবেন গোপনেতে চেয়ে শুনলেন আরে আমার প্রশংসা করছি যার এক সব মেরে ফেলেছি তার কোনো শোক নেই দুঃখ নেই সঙ্গে সঙ্গে ছুটে এসে অস্ত্র ফেলে দিয়ে कादे आरम्भ कर लें तक तुले आलिंगन करें आज ब्रह्मश्री खेत दिल आज योग्य हलन से विश्वाम अनेक कह सब।, सब अनेक महिमा ते यही भावे पुरू रंशर अनेक कथा से सवार नए আমাকে ওই জন্য কিছু কিছু এড়াতে হচ্ছে ধন্যন্তরীর নাম শুনেছেন ধন্যরী আয়ুর্বেদ প্রবর্তক তার স্মরণ হলেই ক্লেশ দূর হয় ইত্যাদি কথা এখানে রজি নামক এক রাজা সেই বংশেই রোজি দানবধ করে দেবরাজকে স্বর্গপুরী দেন ইন্দ্র তার চরণ গ্রহণ পূর্বক ওই পুরী তার হস্তে দেন রোজি মৃত্যুর দেবরাজ রজিত তনায়ন নিকট বললে আমি তো রোজিকে দিয়েছিলাম এই রাজধানী স্বর্গে বসার জন্য তোমাদের তো দিনই তোমরা পুত্র আমাকে স্বর্গ ফিরিয়ে দাও তারা বললেন না দেবো না আমি তো তোমার পিতাকে দিয়েছিলাম তারা প্রত্যাবান করলাম বৃহস্পতি অভিচার বিধান দ্বারা হোমযজ্ঞ আরম্ভ করলেন দেবরাজ রোজির পুত্রগণকে অনায়াসে বধ করলেন এইবারে নহুষের কথা আপনারা শুনেছেন নহুসের কথা শুনেছেন नहुसर कथा शनेहस के इंद्र ज चले जाए विभिन्न ब्रम्हसाप पे स्वर्गर बसते तक कि राजतव करार्जन नहुष के स्वर्गे बसाना होने तरह अवस्था अपनारा शोब कर जेई जाए लंकाय से ही रावण नहुशर कथा शुने से अभिस पे अजगरत प्राप्त हो নৌসের যখন এরকম হল তখন তার পুত্র যযাতি বাধ্য রজগর হয়ে গেছে অজগর হয়ে আর রাজধানী করতে পারবে না রাজ্য পরিচালনা সেই জন্য তার পুত্র যজাতি এবার রাজা হলেন যযাতি একদিন জঙ্গলে গেছেন জঙ্গলে গিয়েছে ভ্রমণ করছেন হঠাৎ একটা কন্যাকে কুয়ার মধ্যে পান তা আরও অনেক ঘটনা আছে শুক্রাচার্যের কন্যা দেবী শুক্রাচার্যের কন্যা শুক্রাচার্যের কন্যা দেবজানি আর বৃষাপর বৃষপর্বার কন্যা হচ্ছে শর্মিষ্ঠা এই দুজনের মধ্যে অত্যন্ত বান্ধবী ছিলেন একে অপরের তারা সমস্ত ওই কেউ নেই ফাঁকা জায়গা বাগানের মতো কেউ নেই আর কোনো অসুবিধে কী আছে ছোট কাপড় চোপড় প্রায় না পড়ার মতোই কাপড় তাই জলে চানফান করে বা আসল কাপড়গুলো খুলে রেখেছেন যেই দেখেছেন শঙ্কর এবং পার্বতী ওখানদের বৃষের ওপরে ঘরে আস্তে আস্তে আসছেন তার এই পিতামাতা গৌরী শঙ্কর এসে গেছে শিগগিরই তাড়াতাড়ি উঠে তারি করে ভিজে কাপড়ে কাপড় পরতে গেছে গিয়ে কী করেছে শর্মিষ্টার কাপড়টা দেবজানি হয়ে গেছে আর দেবযানির কাপড়টা প্রথমে শর্মিষ্টা পরে নিয়েছে শর্মিষ্টা দেবযানির কাপড় পরার ফলেতে দেবানি রেগে একেবারে গালাগাল দিয়ে বলে মরা তোর লজ্জা করে না আমরা ব্রাহ্মণের ঘরের কন্যা আমাদের কাপড় তুই পরলি এই সমস্ত বলে ভুলে পড়ে রাত ভুলে পড়ে পড়েছি লজ্জা হয় না তোর অন্য নদীাল চুলো চুলি হয়ে গেল চুলো চুলে হওয়ার পর শর্মিশটা কি করলো তাহলে শর্মিশ্রা কি করলো জানি সমস্ত কাপড় খুলে ধাক্কা মেরে ফেলে যা বেটা কুয়ে পড়ে থাক চলে গেলেন ওখান এদিকে খবর ছড়িয়ে গেল চারিদিকে যে কন্যা ফিরছে না কাল শুক্রাচার্যের কন্যা কুয়াতে ফেলে দিয়ে মর তুই কুয়াতে পড়ে এত বন্ধু কুয়াতে পড়ে মর এবার সঙ্গে বন্ধুর কি ব্যবহার বলে এবার এখানে জজাতি রাজা ঘুরতে ঘুরতে হঠাৎ জল কুয়ার সামনে গিয়ে দেখেন একটা রমণী পড়ে রয়েছে এখানে তাকে সে তো কাতর ভাই কাঁচ যে প্রার্থনা আমাকে রাজন আমাকে তুলুন আপনি সে কি করেছেন প্রথমে উত্তর নিজের বস্ত্রকে এরকম দিয়েছেন বস্ত্র ধরার পর এরকম ট্রেনে ট্রেনে তুল তারপর হাতটা ধরেছেন ধরে ওপরে তুলেছেন তোরা বলো যাও তোমায় রক্ষা কি হয়েছিল ঘটনা সব বললো বলে আত্ম আপনি আমাকে ছাড়তে পারবেন না বলে কেন আমি তো উদ্ধার করে দিলাম কুয়াতে পড়েছ বললাম আমার যেহেতু আপনি হাত ধরেছেন আমার পানি গ্রহণ করতেই হবে আপনাকে বলে গ্রহণ তো করতে পারব না তুমি হচ্ছে ব্রাহ্মণের কন্যা শুক্রাচার্যের কন্যা আমি তো ক্ষত্রিয় তা বললে হবে না আমার অভিশাপ আছে বৃহস্পতির ছেলে কচ আমাকে অভিশাপ দিয়েছে যে তোমার কোনো দিন বিবাহ হবে না ব্রাহ্মণের সঙ্গে। কাজে আমার লেখাই আছে বিধান আপনি আমাকে দয়া করে বিবাহ করুন সব জানাজানি হয়ে গেল খবর শুক্রাচার্য এবার রেগে আগুন কি क्षमा कथा सुनते चाहिए कन्या के तुम फेले दीज धक्का मेरे तो कन्या बेपारे की रेगे मेरे आगुन पाए कुल हा ठीक আপনার কন্যা কি শাস্তি বলুন আপনি আমাদের গুরুদেব যা ভুল হয়ে গেছে হয়ে গেছে বল তা বললে হবে না আমার কন্যা যা বলে তাই করতে হবে কন্যাকে গিয়ে বলে কন্যা যা হয়েছে হয়েছে ছা এখন কি করলে তুই শান্তি হবে বলছে যেখানে আমি বিয়ে হয়ে যাব সেইখানেও দাসী হিসেবে যাবে দাসী চিরকাল আমার পায়ে সেবা করবে তাই হবে ঠিক আছে জল দাসী হিসেবে যাবে দাসী হিসেবে পাঠিয়েছেন অনেক যৌতুক ফৌতুক দিয়ে এবার যজাতি রাজার সঙ্গে বিবাহ হয়েছে আর তাতে তাতে কি হয়েছে শুক্রাজার দেব দেবযানির সঙ্গে শুক্রাজারের কন্যা সঙ্গে বিবাহ হলো আর তার সঙ্গে তা কি করলো দাসী হিসাবে শর্মিশটা গেল শর্মিশটা রাজকন্যা রাজকনার প্রভাব কি আর যায় একটা ব্রাহ্মণের কন্যা একটা রাজকন্যা ক্ষত্রিয় স্বাভাবিক ক্ষত্রিয় স্বাভাবিক তার ক্ষত্রিয় কন্যার উপরেই তার নজর থাকে রাজার কন্যা আর এও না এখন সেখানে গিয়ে রাজধানীতে সে তারা গেল দাসীর সেবা করতে করতে এবার শর্মিষ্টার নজর চলে গেল জয়াতির উপর জয়যাতির নজর গেল তার উপর হয়ে তাদের সন্তান হলো হয়ে বললো সন্তান কি করে হলো রেগে আগুন একেবারে কাটাকাটি সেগুলো আমি থাকবোই না তোমার সঙ্গে চলে গেল কোথায় সুখাচার্যের কাছে বাপের বাড়ি গিয়ে বললো তোমার জামায়ের এই কাণ্ড কেন বিয়ের সময় কন্ডিশন দিয়ে দিয়েছিল যে একে কোনোদিন তুমি পত্নী হিসাবে গ্রহণ করতে পারবে না কিন্তু ক্ষত্রিয় ক্ষত্রিয় স্বাভাবিকভাবে অধিকার আছে ক্ষত্রিয় অধিকার থাকে ক্ষত্রিয়ার বিভিন্ন রকমের পূর্বে তখনকার দিনে বিবাহ ছিল গন্ধর্ব বিবাহ রাক্ষস বিবাহ অনেক রকম বিবাহ ছিল তাদের কোনো দোষ লাগত না এখন পাতর প্রার্থনা করেছে সেই জন্য সে সন্তান দিয়েছেন তাকে এখন এতে শুক্রাচ্য রেগে গেল বিবাহের সময় তোমাকে বলা হয়েছিল তুমি একে কোনোদিনই পত্নী হিসাবে গ্রহণ করতে পারবে না কেন গ্রহণ করেছ বলে এবার অভিশাপ দিয়ে দিলেন যা তুই এখন কি হবে সে বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হয়ে কাঁদতে কাঁদতে এলো এখানে এসে রাজধানীতে এবার স্বামী এবার যখন অভিশাপটা পেল যযাতি যযাতি এবার বললেন যোগে আপনি যে অভিশাপটা দিলেন এতে ক্ষতিটা কার হলো আপনার কন্যারিত ক্ষতি হলো আমি ভুল করেছি কী করেছি এটা পরের ব্যাপার আপনি আমাকে বিদ্যবানী দিলেন ভালোই হলো শেষকালে বললেন সুখাযা যে বললেন ঠিক আছে তাহলে তোকে একটা কাজ করতে পারি তোমাকে তোমার যৌবনটা তোমার বিধ্বত্ত্ব কেউ যদি নিয়ে নেয় আর তার যৌবনটা দেয় তার সঙ্গে বিনিময় করতে পারো কিছু দিনের জন্য কিন্তু বিধ্বত্ত তোমার যাবে না তখন এসে রাজধানীতে যে ছেলেপেলেগুলোকে অনুরোধ করলো দেখো তোমাদের মধ্যে কে আছো পিতা আমি তোমাদের কে আমার তোমার যৌবনটা আমাকে দেবে যাতিকে বললো জয় বলল কখনো না যাতি এই যাতির ছেলে যে আছে যদু তাকে বললো যদু বলল না আমি এসব পারবো না সে কি পিতা বলছে পিতা ধর্ম পিতা স্বর্গ বলে রেখে দাও ওগুলো তো বেঁধেতে থাকে সূক্ষ্ম বিচারে ভগবতার যে অনেক বিচার আছে সে বলল না আমি পারবো না কোনো ছেলে রাজি না হতে ছোট ছেলে পুরু রাজি হলো পুরুকে বললো বাবা তোর মঙ্গল হোক আর মঙ্গল তো পরে হবে আগে তো আমি বৃদ্ধ হয়ে গেল পুরু আর ওকে যৌবন দিয়ে দিল সেইভাবে অনেকদিন তারা বিচরণ করলো তখন লাস্টে এই যজাতি এক অপূর্ব একটা কাহিনী বললেন সেই কাহিনীর দ্বারা সেই কাহিনীর মাধ্যমে তিনি কিরকম তত্ত্বজ্ঞান বললেন বলে সেই देवजानी भेतर थे कोकम भाव कान जान ना था के, जानो, जानो को को थे जन जान तारे सब भाषणा कमना चले जाए यहीजन अनेक चेष्ट करल करल तीप्त करल दूजने मिले ही अब क्यों करल निवृत हलन भोग थ भोगवृत हो तर मध्य कांडज्ञान हल यार যদু যাকে আপনারা নিন্দা করবেন সমাজের লোক চিন্তা নিন্দা করবে যে যদু পিতার কথা শুনল না দেখো কত বদমাইশ দেখো পিতার কথা শুনল না কিন্তু আমরা যখনই ভাগবতের কালকে দশম স্কন্ধ শুরু করব। তখনই প্রথমেই দেখবেন যদুর জয় জয়কার কেন যদুর এত জয় জয়কার কেন বলে সেটা কালকে আমরা তত্ত্বটা ব্যাখ্যা করবো কেন যদুর জয় জয়কার হলো যদু কেন পিতার প্রস্তাবে রাজি হননি সেসব কথা आलोचना करब अपूर्वे एखने आलोचना प्रसंग देखी ममता बृहस्पतर प्रसंग आमाय भरत इत्यादि कथा एंथिदेवर कहनी आसिदेव स्वयं यो राजा छोदिन जत दिन, दिन सूर्यचंद्र था রন্থিদেবের কথা কেউ ভুলতে পারবে না দি জগতে সবার কষ্টকে নিজের মাথায় নিয়ে জগৎবাসীকে মঙ্গল করতে চান যেটা শ্রী চৈতন্য চৈতাম্য আমরা পাই বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছেন প্রভু তুমি দয়া করে জগতের যত লোকের যে বদ্ধজীবের কষ্ট সেগুলো সব আমার মাথায় দিয়ে দাও দিয়ে কি করো এদেরকে তুমি মুক্ত করে দাও এ বদ্ধজীবকে মুক্ত করো তখন চৈতন্য হেসে হেসে বলছেন ভগবান কৃষ্ণ তো দুর্বল নয় কৃষ্ণ তোমার প্রার্থনা মঞ্জুর করবে তোমার মাথায় এই সমস্ত এই জগৎবাসীর পাপগুলোকে দিতে হবে কেন কৃষ্ণ যদি ইচ্ছা মাত্র মঙ্গল করতে পারে বসুদেব দত্তকে অনেক প্রশংসা করেছেন চৈতন্য মহাপ্রভু সেই রকমই দেখলাম আমরা রন্তিদেবের কাহিনী রন্থিদেবের সম্বন্ধে আমরা आलोचना करब तारगे एक तत्वज्ञान ता जेटा जजाति शर्मिष्टार जीवन शर्मिष्टाइ देवजानी जीवन थे पावा गल से अपना मुखस् रखबें चिरकाल मने रखबें कुलबें ना जेई होक जो भजन करते चाय तो विशेष भाव नजात ন যা তু কাম হ কামানম উপভোগে ন সম্মতি হবিষা কৃত কৃষ্ণ এবার উদাহরণ দিচ্ছেন কোনদিন তোমাদের কামের তৃপ্তি কামের দ্বারা হবে না যদি কেউ মনে করে আমি যত কাম আছে ভোগ করব করে আমি তৃপ্তি লাভ করব। চুপ করে যাব পরে শান্ত হব কোনো দিন হয় না শাস্ত বলছেন এত বোকা লোকগুলো আগুনের মধ্যে যদি ঘৃতা হুতি দাও তাহলে কি আগুনের আগুনের প্রভাব কি বাড়ে না কমে যখন আমরা আগুনে ওম সোহা বলে ঘৃতা হতী কি হয় আগুন বেড়ে যায় কমে তো না সেরকম ইন্দ্রিয়গণ যা যা চাইবে সেই ইন্দ্রিয়গণকে তোমরা যদি তাই তাই সাপ্লাই দিতে থাকো সেটা হচ্ছে ইন্দ্রিয় যে জ্বলন্ত আগুন তাতে তোমরা কিছু ঘৃতা হতী দিচ্ছ আগুন বেড়ে যাবে অর্থাৎ কমানবাসনার কোনদিনই নিবৃত্তি লাভ করার কোন সম্ভাবনা নেই কমানবাসনা থেকে সেই জন্য ঘটনা নাই যিনি বলবেন আমি প্রচুর কাম করে জি কামিনী কাঞ্চন আদি ভোগ করে আজ আমি কে বলেছেন পৃথিবীর ইতিহাসে আছে কোনো দিন নয় ন যা কামানাম উপভোগে না হবিষা কৃষ্ণ বদ্মেব ভূয় এবার বিভারতে যদি আগুনের আহতি হচ্ছে তাতে ওম সোহা বলে ঘি দাও আগুন আরো বেড়ে যাবে তাতে কি হবে লাভ হবে না সেই জন্য সেখানে বারবার সেখানে প্রার্থনা করছেন যে মাত্রা সাস্তা দহিতা বা না বিবিক্তা বলক, বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাং সম্পিকার সাথী চিরকাল সাধু সমাজ মুখস্থ করে রাখতে হবে মুখস্ত জন্য হৃদয়তে লিখে রাখতে হবে मेर संगे बनर संगे कन्याद्वाद्वान व्यक्ति के फेले दिए इंद्रिय बन के विश्वास करो तुम्हें एक बार सर्वनाश कर इंद्रियर पर भरसा रखते हम बरन इंद्रियर अधिपति সেই ঋষিকেশ তার চরণেতে সমস্ত ইন্দ্রিয়গণকে দিয়ে রাখতে হবে যেটা সকালে আমি আলোচনা করেছিলাম যে অপ্রাকৃত কাম দেবে চরণ কমলে যতক্ষণ আপনারা নিজেদের ইন্দিয় বৃত্তিগুলো সমস্ত আহতি না দেবেন ততক্ষণ পর্যন্ত কোনো তৃপ্তি লাভ করতে পারবেন না কোনো দিনই বেরোতে পারবেন না চিরকাল এই কষ্টেতে পড়ে থাকতে হবে কোনোদিন রেহাই নেই श्री रंतिदेवजी महाराज कथा आलोचन सूर्यवंशी आसने रणथिदेवजी महाराज निजे कष्ट आज सकल के भोजन आदि करिए कष्ट सहयोग करते रंथीदेवर पर ऋषिगण एक परीक्षा हो रथिदेव के सर्वशांत कर दिए जेमन भाई हरिश्चंद्र कथा हरिश्चंद्र के सर्वशांत परीक्षारंथिदेव के परीक्षार তিনি গিয়ে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন তথাপি কোন জীবের জন্য কষ্ট না হয় সহ্য করে পুত্র পরিবার রয়েছেন। রাজ রাজা এত কষ্ট পাচ্ছেন। একদিন ক্ষুধায় যখন কষ্ট পাচ্ছেন হঠাৎ দেখলেন একটা বিরাট থালা করে অনেক অন্ন জব জল গুড় হ্যাঁ ঘি অনেক কিছু কলা অনেক কিছু উপহার এলো তিনি বললেন ভগবান এটা বোধ ইচ্ছা ভগবানের প্রসাদ এসে একজন এসে তাকে দিলেন তিনি যখন এটা পুত্র পরিবার নিজেদের মধ্যে ভাগ করে যখন গ্রহণ করতে চাইছেন হঠাৎ সেই সময় একজন এসে বললেন রাজ আমাকে আমি বড় ক্ষুধার্ত আগে আমাকে কিছু ভোজনের জন্য দিন রঞ্জিত বললেন আপনি অতিথি আপনি যা চান তাই খান এখানে যা আছে কি চান সব খান তাকে তৃপ্ত করে খাওয়ালেন খাওয়ার পরে দেখা দিল কিছু জব কিছু জবমাত্র জবমাত্র পরে রয়েছে জবের ছাতু তিনি বললেন ভগবানের এইটি ইচ্ছা ঠিক আছে জবের ছাতুই আমরা অল্প অল্প করে ভাগ করে নিজেদের মধ্যে খাই খেতে যাবেন তখন আরেকজন এসে বললেন রাজন আমি এই রাজন তো আর জানে না জঙ্গলে রয়েছে আমি বরো ক্ষুধার্থ আমাকে ভোজন দান করুন তখন বললেন ঠিক আছে আপনি নিন এই জব তাকে ভোজন করালেন তারপরে যত জলের ছিল এই জলের কিছু অংশ ছিল ভগবানের ইচ্ছা আমরা জলপান পান করেই থাকি ভগবানের যেমন ইচ্ছা মিষ্টি জলের অভাব যে জায়গায় রয়েছে জলই নাই তৃষ্ণায় মরে যাচ্ছেন সেই সময় জল যখন পান করতে যাবেন একজন চন্ডাল সে কুকুর নিয়ে হাতে এসে বলে রয়জন আমাকে আমি বড় তৃষ্ণার তো আমাকে জল জলদান দান করুন তখন তিনি জল তাকে দান করে দিয়ে তৃপ্তি তাকে জলদান করে তৃপ্ত করলেন করে আকাশে দিয়ে দেখিয়ে বললেন ভগবান এইভাবেই যেন আমি তোমার সেবা করতে পারি সর্বভূতে যেন তোমাকে দর্শন করতে পারি এইভাবে जगन रंथीदेव अत्यंत कष्ट सह्य कर भगवान का चोर जल फेला आनंद संगे बोलें प्रभु जन सेवा करते तुम्हार तक और भगवान सह्य करतेलें ना ऋषिकण प्रकट हो रंथीदेव के कृपा करल तुम्हारा परीक्षार कर जन तुम कितार्थ हो देखा गल रिदेव कीते कृतार्थ होदेवे सम्बन्धे क्रिटिकल प्रश्न किचू অনেক বড়ো বড়ো শিক্ষিত সমাজে করে থাকি এই জম্বুতেও এক বছর আগে করেছিলাম সেখানে অনেক বড়ো বড়ো শিক্ষিত প্রফেসর ছিলেন ওরা নাকি বৈষ্ণব হয়েছেন আমি নাম বলতে চাইছি না আমরা একটা প্রশ্ন আপনাদেরকে হরিজতার পর আমি প্রশ্ন করলাম যে আমি আপনাকে বিভিন্ন সময়তে দুটো প্রসঙ্গ বলেছিলাম কোন প্রসঙ্গ বলে একটা আমি বলেছিলাম এই রন্ত্রীদেবের কাহিনী আপনাকে জানিছিলাম আরেক কাহিনী বলেছিলাম জড়ভারতজির কাহিনী বলেছিলাম আর তারা হরিকথা শোনার পরে ওইগুলো সব ওর কাছে তোলা আছে ছেলেটার কাছে সব বলছে তারা বলছেন আমরা জন্মে শুনিনি আপনি যেসব কথা বলছেন আমরা কোনোদিন শুনিনি এই ভাগবত সামনে নিয়ে বলছি বলছি আমরা কোনোদিন শুনিনি যে কথাগুলো বলছেন আমি কোনোদিন শুনিনি তা আমরা বুঝতেই পারিনি কি বলতে চান আপনি তো যাই হোক গভীর কথা আমি তাদেরকে প্রশ্ন করলাম যে রন্তিদেবের কাহিনী আপনাদের বললাম আগে আপনাদের আমি জড়োভরতির কাহিনী বলেছিলাম বলে হ্যাঁ এখন আমার আপনাদের কাছে প্রশ্ন জড়োভরজি জড়ভরতির পূর্বে যে ভরত মহারাজ ছিলেন জড়োভরতী রূপে তো সিদ্ধ হয়ে চলে গেলেন ভরত মহারাজী যে জীবন কাহিনীতে আপনারা জেনেছেন যে হরিন সুসুটার প্রতি লক্ষ্য করতে গিয়ে তার ভজন ভ্রষ্ট হল ভ্রষ্ট হয়ে অনেক খেসারত দিতে হল আমাদের এই মানুষগুলো কত খেসারত দিচ্ছে একটা ভালো জীবন লাভ করছে রক্তমাংসে সুন্দর মানুষ কত জীবনে খেসারত দিচ্ছে ভগবানকে লাভ করতে পারছে তা আবার অনেকে সাধু বেশ গয়ে ধারণ করে সহজিয়া ভজন করে সেই জন্য ভক্তিপী ঠাকুর চরম কথাগুলো বলেছেন এগুলো কেউ শুনতে চাইছেন সহজ ভজন করছে মামু সঙ্গে লো এ পরের বালা ভক্তিপীত ঠাকুর রাঙ্গেছেন লজ্জায় মরে যায় ভক্তিপীর্থ ঠাকুর যেভাবে কীর্তনগুলো করেছেন सहज भजन कर मामू संगे लाला अन् स्त्री के लिए मे झेल ना कि अन् स्त्री के लिए आसते हैल बेपन कर सब लिखे एक कीर्तन गो लज्जा लज्जा हो दरकार लज्जा ना हम आस सहजा हो जाए गौड़ी मठर कट्टर विचार बजाय रखते कम्प्रोमाइज करबा তাতে যদি আমাকে বিচ্ছিন্ন হয় মরে যেতে হয় তার তো আমি রাজ্য আছি গৌরী আমার সিদ্ধান্ত আচার আর রাজস্যর সঙ্গে কোনোদিন আমি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করিনি তার তো আমি ত্যাগ করেছি তাদের আমি পারবো না যা পারো করো সেখানে আমরা বললাম ভক্তিমু ঠাকুর কীর্তন করে আমি তাদেরকে বললাম এই যে জলভরজী মহারাজ তার পূর্বে জন্মে যে আপনারা দেখলেন এত সুন্দর ভজন করছেন করতে করতে একটা হরিণ শিশুর পাল্লায় করে ভজনটা ভ্রষ্ট হয়ে গেল सर्वनाश सोलो तो भ्रष्ट होलो क्यों महाराज भ्रष्ट क्यूँ हुआ, हिंदी हुआ? आ, क्या, क्य, क्य, क्या तो हिंदी भाषा क्या सिद्धांत है तुम्हार की सिद्धांत बोलो इटा तो सिद्धांत कितो पहाड़ी एलका जले ते भेसे जा হ্যাঁ একটা বাচ্চা জলে চলে যাচ্ছে সেটাকে রক্ষা করেছে তো ভালোই কাজ করেছে তো কোনো অন্যায় করেনি পরোপকার করেছে হ্যাঁ পরোপকার করেছে আর রন্ত্রিদেবও পরোপকার করেছে রন্তিদেবের সিদ্ধি হয়ে গেল কিন্তু এর স্মৃতি হলো না কি কারণ অনেক চিন্তা হচ্ছে মাথা চুলকাচ্ছে অনেকক্ষণ মাথা গেছে মহারাজ সিদ্ধান্ত মানে আড়ায় কেউ বিচার আসতে পাচ্ছে না কি ব্যাপার তোমাদের কি মনে হয় বিচার করেও ও আসতে পারছে না সিদ্ধান্তে আমি দেখো প্রথম কথা হল ভরতজি মহারাজ ভজন করেছিলেন কোনো মিথ্যে কথা না একশো ভাগ তিনি ভজন করেছিলেন আর রন্থিদেব তো ভজন করেছেন রন্থিদেব ভজনের পদ্ধতি দেখলেন এখন ভরতজি মহারাজের ভুলটা কোথায় হয়েছিল যে ভগবত তত্ত্ব বিজ্ঞান এই যে একটু আগে এত দুদিন ধরে আমি কুকুরের মতো চিত্তা করছি অধ্যয় জ্ঞানতত্ত্ব থেকে যেই একটু ভ্রষ্ট হয়ে ব্যাস সঙ্গে সঙ্গে সে তিনি ভজন করছিলেন খুব ভালো ভজন তার তন্ময় এসে গেছিল হঠাৎ এরকম একটা কেলেঙ্কারি হলো সে হরিণ সূর্যের আসক্ত আসক্তি হয়ে গেল আসক্তি হয়ে গেলে কি হলো তার আসল যে ভজন সেটা ভ্রষ্ট হয়ে গেল আর রন্থিদেবজির ভজনে কি হল রন্থিদেবীর ভজনে পাক্কা ভজন হয়েছিল কেন সে সর্ব ব্যক্তিতে সর্ব প্রাণীর মধ্যে সে ভগবানকে উপলব্ধি করে সেবা করেছিল তো তোমরা বলবে ইনি তো হরিণ শিশুটাকে সেবা করেছেন কি অন্যায় করলেন আর তোমরা এই অন্যায়টা বুঝবে না হরিণ শিশুকে সেবা করেছেন ভালো কথা কিন্তু হরিণ শিশুটাকে বাঁচাবার পর তার নিজের নাকটাকে কাটলেন কেন আমাদের গুরুবর্গ শিখিয়েছেন আমরা নিজের নাক কেটে যাত্রা দেখাবো না নিজের নাকটাকে কেটে রামায়ণ হচ্ছে সুপ্রনাকা শিখেছে সেজেছে যে সে বলল লোকে বড় হাততালি দেবে এক কাজ করে ছুরি দিয়ে সত্যি সত্যি নিজের নাকটাকে কাটি তার নাক কেটে ফেললো সেরকম হয়েছে আমাদের অবস্থা আর এর অবস্থা আমরা নিজের নাক কেটে যাত্রা দেখাচ্ছি বিভিন্ন উৎসব পরব করছি আরে মহারাজ সেই উৎসব পরব এগুলোতে কি নেট আউটকাম আমি বলি ওরা রেগে যায় আমি আমার উপর রাখছি কেন বক্তিম ঠাকুরের উপর রাখো সে ঠাকুর বলেছেন এসব কথা ঠাকুর বলেছেন যে কোনো তোমরা আধ্যাত্মিক অনুষ্ঠান করবে ফার্স্ট অফ অল ট্রাই টু গেট দ্য নেট আউটকাম তার নেট আউটকামটাকে তুমি যে এই যে করলে এত খরচা এত হই হই এত উৎসব এত লোক এলো কি নেট আউটকামটা তোমার কি হল চেতনার কোন উন্মেষ হলো কি মূর্খের দম খালে এক এক বড় বড় সব কি এতে কি পেলে বহুপাত করেছিল কেশব কোশিমা করেছিল তার নখল করবে তোমরা পারবে তোমরা সে মহাপুরুষগুলো সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়াবার সঙ্গে সমস্ত জ জনগণ মাথা নিচু হয়ে যেত তাতে এইসব অনুষ্ঠানগুলো করতেন তারা হরিকতা শুনিয়ে জীববাসী জগৎবাসীকে উদ্ধার করার জন্য এখন হরিকথা কীর্তন হয়ে গেছে একটা সামান্য ব্যাপার হলেও হলো না হলেও না আর সময় কই ওই এক ঘন্টা আধ ঘণ্টা ইনি পাঁচ মিনিট বলুম ইনি পাঁচ মিনিট বলুম আরে মারা তুই হরিকতা ছেড়েই দিয়েছিস সেটি তো ভালো হরিকতা ধরে রেখে আর হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটকে সবার বাহ ভালো ছানা রসা আর মালপোয়া এসব খাও খেয়ে জঙ্গলে যাও জঞ্জালে बर्तमान एन अवस्था वास्तविक नेट आउटकाम जो कथा गोपन कथा सत्य कथा स्वीकार कर गुरुवर्ग गोपने स्वीकार कर गुरु महाराज के बोलते सुनेसी जो एखे आप देखें ये भरत जी महाराज तीन हरिण शिशुटा के रक्षा कर তার প্রাণদান করেছেন এতে কোনো দোষ আছে কি পরোপকার করেছেন ভালোই কিন্তু পরপর পরোপকার করতে গিয়ে নিজের নাকটাকে কেন কাটলেন পরপার পরোপকার করতে তো বারণ করা হয়নি পরোপকার করতে গিয়ে নাকটাকে কেন কাটল সে ওইখানে তো দোষ তার মানেটা বুঝলাম না তার মানেটা হলো এই হরিণ সুইটাকে বাঁচিয়ে দিয়ে হরিণ সুইটাকে একটু কিছুদিন বড় করে সঙ্গে সঙ্গে হরিণের হরিণের যে ঝাঁক আছে তাতে গিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল কেন হরিণটাকে রেখে আসক্তি হল হরিণ শিশুটাকে বাঁচিয়েছে দোষ নেই হরিণের ঝাড়ে গিয়ে ছেড়ে দিয়া হরিণের দলে গিয়ে ছেড়ে দিয়াছ তুমি কেন হরিণের শিশুটার পাল্লায় নিযে নিজের নাকটাকে কাটলে ভজনটাকে শেষ করলে তাই জন্য গেল কিন্তু রন্থিদেব তো করেন রন্থিদেব সেখানে যখনই যে এসছে তার দান চাইতে খাওয়া চাইতে অন্ন বস্ত্র শাক সেটা চিরকালী এখানে যে আজকে ভিক্রি হয়ে পড়ে জঙ্গলে এখন অন্ন দিল তা নয় রন্থিদেব আগে করে স্বভাব রন্থিদেব এই রন্ধিদেবের গুপ্ত ভজন রন্থিদেবের এই ভজন আপনার বুঝবেন না সেইখানে রন্থিদেব সর্বভূতের ভগবানের উপস্থিতি দেখতে পায় সর্বভূতে ভগবান রয়েছেন তাই জন্য সর্বভূতকে তিনি সেবা করে। তিনি মূর্খের মতো দরিদ্র নারায়ণের সেবায় কথাটা বলেন নাই আপনারা এগুলো শুনে বই মুখস্থ করুন পরীক্ষায় পাস করুন আবার বমি করুন আপনাদের এইটি স্বভাব কপালে লেখা আছে আর কি করবেন এইভাবে আমরা দেখলাম गोपन सिद्धाना पेल स्थित सवधान करशिष्ट करत महाराजर भजन क्योंकि श्रेष्ठ छरत महाराज भजन क्योंकि श्रेष्ठ छ ज्ञान मिश्रा भक्तिनार् कर्मिश्रा भक्ति हमें कि কর্মবিষ্ঠা ভর্তি করতে করতে উনি সিদ্ধিলাভ করে গেল। কর্মবিষ্ঠা ভক্তি পিওর কর্মবিষ্ঠা ভক্তি যা করতে করতে শুদ্ধ হয়ে গেছে কর্মার্পন ব্যাস তাহলে বিচার মতো কিন্তু এর ভজন শ্রেষ্ঠ ভজনের যে বৈশিষ্ট্য বিচার করলে ভরত মহারাজের ভজন কিন্তু ভালো ছিল কিন্তু তার ভজন সিদ্ধ হয়ে গেল তাকে এসে ঋষিরা বললেন সিদ্ধ করে দিলে। কিন্তু এ হল না এ পতন হয়ে গেল গিয়ে আবার কি হল সেখানে কিজনী লাভ হলো হরিণজনী হরিণজনীর পর তারপরে সে কাঁদতে কাঁদতে শরীর ছাড়ল আবার অঙ্গিরস ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করি উচ্চ ব্রাহ্মণ কুলেতে সেখানে জন্মগ্রহণ করলেন তিনি জড়োভরত রূপে আমাদের কাছে লীলা প্রকাশ করলেন যাতে আমরা তাকে বিরক্ত না করি তার ভজনের বিঘ্ন না করতে পারি তাই জন্য অন্তঃকরণে তিনি ভজন করে যাচ্ছেন বাইরে পাগলের মতো ঘুরছেন পাগল যেমন থাকে কোনো কথা বোঝে মূর্খ বধির পাগল এরকম তিনি জগতবাসীর কাছে নিজের মূর্তিটাকে প্রকট করে বঞ্চনা করলেন কিন্তু সাধুর মূল্য যদি মনে করেন সাধু চুপ করে রয়েছে সেই সাধুর কোনো এক পয়সা মূল্য নাই সাধুর মূল্য হল বচনে সাধুর মূল্যায়ন যদি কেউ করতে চায় তাহলে দেখবে তার বাক্য আর আচরণ চরিত্র যে সাধু চুপ করে থাকবে তার কোনো মূল্য নাই স্বাস্থ্য কোন বিচারব এই কথাই বলছেন সন্ত এ বস্ব ছিন্দন্তি মনব ব্যাসাঙ্গি তুমি বচনই বলছো না ভালো মন্দ খারাপ অন্যায় হচ্ছে কিছু বলছো না তাহলে তোমার কি লাভ হবে তোমার কোন মূল্য আছে সমাজে যা জন্য বহুবার বলেছিলেন আপনারা আচরণ করবেন এবং জগৎবাসীকে বলবেন গৌরাঙ্গ এই আদেশ ছিল সেই আদেশ এখনো পর্যন্ত চলে আসছে এই আমিও পালাতে পারি না পালাতে গেলেই গলা ধরে আমাকে মহাজনরা পালাতে পারবি না सब कष्ट से आम ना देख महाराजर एत दिन अपना मूल्य बुझते नाई गुर गुरुत्व कर्मी बोकालोकगुलो समाज उल्टो पाल्ट व्याख्या गुरु के तुम गुरु हिसाब से मेने द्वारा ही मेने सब कथा कल केलोचना करब आज के समय आलोचना प्रसंगे देखल ये ভরত মহারাজজী জড়ভারত জী যদি রুহুগণের কাছে নিজের মুখটা না খুলতেন তাহলে কি আমরা এত এত বড় তত্ত্বজ্ঞানটা লাভ করতাম কি এতদিন যে চুপ করেছিলেন তার গুরুত্ব তো কেউ বুঝতে পারেনি যে মুহূর্তে তিনি বাক্য খুললেন তিনি চিন্ময় বাক্য তখনই লোক আমার তুই জানতে পারিনি ইনি এরকমভাবে ছিল এতবার একজন গুরু তাই তো কাঁদলেন কি কাঁদলেন রুগন কাঁদেন না রুগন কাঁদেন কাঁদতে পায়ে আমাকে শঙ্কে বৃষম ব্রহ্মকুল বাঞ্ছা গল্প করবাস পথি কান পাবন ভবিষ্য ক